সূরতাহ বিসমল হামিম হামিম আইন আইন ওই যা কিছু আসমান সময় ও জমিনে রয়েছে সবই তারই জন্য ওয়াহু আলা হচ্ছেন সমুন্নত সমহান আবৃত্তি করছে আর ক্ষমা প্রার্থনা করছে লিমাং পৃথিবীবাসীদের জন্য क्षणिकार আপনার কুরআন আরবি কুরআনকে যেন আপনি ভয় প্রদর্শন করেন উম মক্কার অধিবাসীদেরকে আর যারা তার আশেপাশে আছে তাদেরকে একদল জান্নখিল হবে আর একদল হবে আর যদি আল্লাহ চাইতেন তবে তাদের সকলকে একই পন্থি করে দিতেন কোন সাহায্যকারী নেই আমি তারা নির্ধারণ করে রেখেছে আল্লাহ মিন অন্য কাউকেও কার্য فالله هو العلي فالله هو العلي بسطو الله تعالى حدث كارجو وهو يحي الموت ابن تيني عمرتو دير كذبتو وهو على كل شيء قدير اور تيني شخل بسطر فالخمو تابان আর তার মীমাংসা আল্লাহরই সুপর তো রয়েছে প্রতিপালকাল আমি তারই উপর ভরসা করছি अल्लाह तवक्कलतु आल्लापालक आल तो भरोसा करी इलाम एवं तारी दिखे मनोनिवेश अर्द তিনি ও তোমাদেরই হতে আসওয়াজা এবং চতুষ্পদ জন্তু গুলোর জোড়া সৃষ্টি করেছেন ইয়াদ ওক ফি তার সাহায্যে তোমাদের বংশবৃদ্ধি করেছেন লাইসাকা মেথলি হি সাইয় কোনো কিছু তার অনুরূপ নেই ওয়াহু আসামিউল বাসুইয় আর তিনি সর্ববিষয়ে শ্রবণকারী দর্শনকারী ও আর যাকে ইচ্ছা কম করে দেন নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত আল্লাহ তালা তোমাদের জন্য সে ধর্মই নির্ধারিত করে দিয়েছেন এবং নুহ আলাইসাল্লামকে তিনি যার নির্দেশ দিয়েছেন এই ধর্মকে কায়ম রেখো এবং এতে কোনো বিভেদ সৃষ্টি করো না কাবুরান নিজের দিকে আকৃষ্ট করে নেন ইচ্ছা ই এবং তাকে তিনি নিজ দরবার পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য দান করেন মাই যে আল্লাহর দিকে রুজু হয় এবং তারা বিচ্ছিন্ন হয়ে গেছে নিজেদের নিকট জ্ঞান আসবার পর বা নির্ধারিত না থাকত মির্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে ইলা আজালিমুসাম্মা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তবে তাদের মীমাংসা হয়ে যেতাল আর লাফি সাকিম মিনহু তারা ওই কিতাব সম্পর্কে এমন সন্দেহের মধ্যে পড়ে আছে মরিব যা তাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে রেখেছে সুতরাং আপনি সেদিকেই ডাকতে থাকুন ওয়াস্তাকিম এবং দৃঢ় থাকুন কামা অমিরতা আপনাকে যেরূপ নির্দেশ দেওয়া হয়েছে আহওয়া আর তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না বকুল আর বলে দিন আমি তাতে ইমান আনসি বিমা আংমিন আল্লাহ তহ যত কিতাব নাজিল করেছেন আমাদের আমল আমাদের জন্য তোমাদের আমল তোমাদের জন্য আমাদের ও তোমাদের মধ্যে কোনো বিবাদ বিসম্বাদ নেই আল্লাহ ইয়াজমা বাইনানা আল্লাহ আমাদের সকলকে একত্র করবেন বা ইলাই হিল মাসুহ এবং তার সমীপেই যেতে হবে والذین یجادون فی الله আর যারা আল্লাহ তাআলা সম্বন্ধে বিতর্ক করে মিমবা আদে মাসতুজিব আলাইহি তাকে মেনে নেওয়ার পর حجتهم داهদতুন তাদের বিতর্ক বাতিল ইনদর রব্বিহিম তাদের প্রতিপালকের দরবারে ওয়া আলাইহিম গযাবুন এবং তাদের উপর গজব রয়েছে ওয়া লাহুম আযাবুন এবং তাদের জন্য কঠোর আযাব রয়েছে আপনি কি জানেন কি আমার নিকটবর্তী তারা তাড়াতাড়ি তার সত্য আল আল্লাহ সরণ রেখো যারা ঝগড়া করে তারা সুদূর ভ্রান্তির মধ্যে রয়েছে করেন আহুয়াল কফিউল আজিজ আর তিনি শক্তিমান মহাপরাক্রান্ত মানিদু যে কামনা করে হারফল আলোকের ক্ষেত্র পূর্ণ ফল নাজিদি হারফি তার ক্ষেত্রে আর যে কামনা করে হার দুনিয়া প্রার্থী ক্ষেত্র আমি তাকে দুনিয়ার কিছু অংশ প্রদান করবো এবং পরলোকে তার জন্য কোনো অংশ নেই আমল সুরকা ও তাদের কি কিছু সংখ্যক এরূপ অংশীদার আছে যারা তাদের জন্য এমন একটি ধর্ম নিরূপণ করে দিয়েছে মা আলাম তবেই তাদের মীমাংসা হয়ে যেত আর আখেরাতে সেই অনাচারীদের অবশ্যই হবে আয়দ আলিম যন্ত্রণা ময় শাস্তি আর যারা ইমান এনেছে এবং তারা জান্নাতের উদ্যান সমূহে থাকবে তারা পাবে নিজেদের প্রতিপালকের ফাদুলুল কাবির এটাই বিরাট পুরস্কার এবং নেক সমূহ করেছে আমি তোমাদের নিকট কিছুই চাইনা ফিল উরবা আত্মীয়তার সৌহার্দ আর যে ব্যক্তি করবে এরা কি এরূপ বলে যে ইফতার তিনি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছেন পরন্তু আল্লাহ তাল্লাহ যদি ইচ্ছা করেন তবে বিলুপ্ত এবং সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন বিকালিমাত নির্দেশাবলীর মাধ্যমে ইন্হ আলিমাত নিশ্চয় তিনি অন্তরের কথাসমূহ অবগত আছেন ওয়াহুালী আর তিনি এবং তিনি গুণাসমূহ ক্ষমা করে দেন ওয়াইয়া আলম আর তিনি অবগত আছেন মা তা তোমরা যা কিছু করো আর তিনি এবং তাদেরকে নিজের অনুগ্রহে আরো অধিক প্রদান করে থাকেন আর যারা কুফরি করছে তাদের জন্য কঠিন আজাব রয়েছে আর কিন্তু তিনি যে পরিমাণ জীবিকা ইচ্ছা করেন সে করে থাকেন তিনি নিজ বান্দাগণ সম্পর্কে পর্যবেক্ষক ওয়াহুাল্লাদি এবং তিনি এমন দয়ালু যে ইউনাস বৃষ্টি বর্ষণ করেন মানুষের নিরাশ হওয়ার পরু এবং শিওর রহমদ বিস্তৃত করে দেন এবং তিনি এবং সমস্ত প্রাণীকে যাদেরকে তিনি জমিনে ও আসমানে তিনি তাদেরকে একত্রিত করতেও ইদা ইয়া তোমাদেরই হস্তের অর্জিত কার্যসমূহের দরুন এবং বহু বিষয় তো তিনি ক্ষমা করে দেনা আংিল এবং তোমরা ভূ পৃষ্ঠে আত্মগোপন করে থাকো করে তাকে আর এমত অবস্থায় আল্লাহ ব্যতী তোমাদের কেউই নেই সহায়ক এবং সাহায্যকারী নেই কার এই আসা যদি তিনি ইচ্ছা করেন ইসিন রিহা বায়ুকে স্থির করে দিতে পারেন তখন ওই জাহাজগুলো। শীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য অথবা ওইগুলো ধ্বংস করে দিতে পারেন বিমা কাসাবু তাদের কৃতকর্মের দরুন আর অনেককে ক্ষমাও করে দেন झगड़ा उत्पादन उद्भवन कर प्रदान करा हुए से। তা এটা অপেক্ষা বহুগুণে শ্রেয় এবং অধিকতর স্থায়ী আমানু ওই সকল লোকদের জন্য যারা ইমান এনেছে নির্ভর করে আর যারা বেঁচে থাকে কাবা ইরাল ইসমি কবিরা গুণাস সমূহ হতে ওয়াল ফাওয়া হিসা এবং অশ্লীল বিষয়সমূহ হতে মা মাবু আর যখন তাদের ক্রোধের উদ্ভব হয় হোময়াক ফের তখন তারা ক্ষমা করে পারস্পরিক পরামর্শেক এবং আমি যা কিছু তাদেরকে দান করেছি তারা তা হতে ব্যয় করে এবং যারা এরূপ যে ইদা আসোয়া ইদা আসব বাহমুল বাভাীয়। যখন তাদের প্রতি কোনো পক্ষ থেকে কোনো উৎপীরণ পৌছে ভময়াংতা সরুন তখন সমান প্রতিষধ নাই। ওয়াজাজা ও সাই আতিম। আর আফা তবে তার প্রতিদান দায়িত্বে রয়েছে জালিমদেরকে পছন্দ করেন না উৎপীড়ন হওয়ার সাবিল। তবে এমন লোকদের উপর কোনেই দোষারোপ নেই দোষারোপ শুধু তাদের উপর যারা মানুষের উপর উৎপীড়ন করে অন্যায় ভাবে যন্ত্রণাময় শাস্তি রয়েছে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় ইন আজমিল ওমর এটা অবশ্য সাহসিকতা অন্তর্গত করেন যখন তারা আজাব সচকা তখন তারা বলতে থাকবে ফিরে যাওয়ার কোন উপায় আছে কি আপনি তাদেরকে দেখবেন উপস্থিত করা হবে অবমাননায় নমিত থাকবে এবং ভীত ব্যক্তির ন্যায় নিমিলিত নয়নে তাকাতে থাকবে নিজেদের সংশ্লিষ্টদের কে সহ ইয়ামাতি কিয়াম দিবসে আল রাখো ইন্সই অনাচারীরা করবে স্থায়ী স্থায়ী শাস্ত্রী আর তাদের জন্য যারা তাদের সাহায্য করবে আল্লাহ পৃথক হয়ে ও আর আল্লাহ যাকে পথভুষ্ট করেন তার জন্য কোনো উপায় নেই অপসারণ করা হবে না তোমরা সেদিন কোন আশ্রয় পাবে না এবং তোমাদের ব্যাপারে কেউ আল্লাহকে নিবৃত্তকারীও হবে না যদি তারা ইমান আনায়নে বিরত থাকে তবে আপনাকে তাদের রক্ষক রূপে প্রেরণ করিনি আপনার দায়িত্ব তো শুধু নির্দেশ পৌঁছিয়ে দেওয়া আর যদি তাদের প্রতি কোনো বিপদ উপনীত হয় বিমা কদ্দামত আই তাদের সেই মন্দ কার্যগুলোর দরুন যা পূর্বে সহস্তে করেছে তবে মানুষ না করতে আরম্ভ করে তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ইয়াহাবুলি মাইয়াসা ও ইনসা তিনি যাকে ইচ্ছা কন্যা সমূহ দান করেন ও ইয়াহুলি মাইয়াস ও এবং যাকে ইচ্ছা সমূহ দান করেন নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান কোন মানুষের অবস্থায় রূপ নয় যে আল্লাহালা তার সাথে কথা বলবেন অথবা তিনি কোন ফেরিস্তা প্রেরণ করেন আল্লাহর আদেশে তারই ইচ্ছানুরূপ বাণী পৌঁছিয়ে দেয়ালিমান অর্থাৎ আমার আদেশে মা কুন্তরি আপনার না এটা জানা ছিল যে মালকিত মালকিত কিতাব কি আমি জাকের চা হেদায়ত করে থাকি না আমার বান্দাগণের মধ্যে আর এতে কোনো সন্দেহ নেই যে আপনি হেদায়ত করছেন সরল পথের سرواة الله ورثت شئي الله الرحمن الرحيم الذي له ما في السماوات و ما في الأرض جنة عصمان شموه و جمين المد شب كسور ملی على شرون رخو إلى الله تصوير الأمور شموستو بشوائي شئي الله الرحمن الرحيم پردت